আলহামদুলিল্লাহ আমরা সিরাতে পাখির আলোচনায় গত সপ্তাহে আমরা খাইবারের যুদ্ধের দিকে নদী করিম সাল্লা রওনা হয়ে গেছেন খাইবারের অধিবাসীগণ ছিলেন ইহুদি সম্প্রদায়ের এবং তারা অনেক ষড়যন্ত্র করেছে মক্কা কাফের দিকে উস্কানি দিয়েছে তাদেরকে ইনফরমেশন দিয়ে টাকা পয়সা দিয়ে অস্ত্র দিয়ে উৎসাহিত করেছে মোদিনাকে বারে বারে আক্রমণ করার জন্য এইজন্য জন্য তাদের এমনকি তারা যে নবিকার ইম সাল সঙ্গে তারা চুক্তি করেছিল যেগুলোকে লঙ্ঘন করেছে এবং এই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাদের মোকাবিলা করবেন এবং তাদেরকে উৎখাত করবেন ষড়যন্ত্রের আড্ডা থেকে তিনি রওনা হওয়ার আগেই ওনার কাছে আসলেন আরেকটি কবিলার থেকে মদিনার পাশের আরেক কবিলা থেকে একজন আসলেন আবু সাহসানি রাজি আল্লাহ আনহু উনি আহ কয়েকজনকে নিয়ে আসছিলেন প্রায় জনকে সাথে করে ওনার কবিলা থেকে সবাই ইসলাম কবুল করে ফেললেন এবং তারাও ওনার সঙ্গে খাইবার দিকে রওনা হয়ে গেলেন নবী করিম সাল আলাম যখন রওনা করেছিলেন তখন ওনার সাথে যে দল যাচ্ছিল তাদের মধ্যে একজন লোক ছিলেন মুসলমানদের মধ্যে আমের ইবনিল আকুয়া ওনার ভাতিজা সালাম ইবুল আকুয়া রাজুালেন যে আমার চাচা আমের আকুয়া ছিলেন খুব ভালো কবি তিনি কবিতা লিখতেন নিজে এবং সুন্দর করে কবিতা পাঠ করতেন ওনার এই কবিতা পাঠ সুরে সুরে সফর করতে লোকেরা আনন্দ পেত রাত্রিবেলা ওনারা রওনা করেছিলেন তখন কেউ বললেন আমের রাজু আল্লাহকে যে ইয়া আমের আল্লাহ তুসমায় ইয়াতেকা আমের তোমার এই সুন্দর কণ্ঠে কবিতা পাঠ করে আমাদেরকে একটু উৎসাহিত করো আমরা রাতের বেলায় কঠিন সফরের দিকে যাচ্ছি এবং তিনি সুন্দর করে ছন্দে ছন্দে কবিতা পাঠ করলেন আর কবিতার এই সুর শুনলে উঁটো ভালো করে আগাতে থাকে উঁটের মধ্যে এনার্জি আসে আর মানুষের মধ্যেও এনার্জি আসল তো এতে করে জানিটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর তিনি যে কবিতা পড়ছিলেন তার অংশের মধ্যে একটি ছিল না হতেন বা আমরা হৃদয়ত পেতাম না এবং আমরা সাদকা খেরাত করতাম না নামাজও পড়তাম না দান খেরাত করতাম না ফের ফেদা কেমন আর আমরা এই যে আপনার ভয়ের যে কাজগুলো করছি যতটুকু তাকওয়া অর্জনের চেষ্টা করছি এটার দ্বারা আল্লাহ তালা আপনি আমাদের গুণাগুলোকে মাফ করে দেন আর আমরা যখন দুশ্মনের মোকাবিলায় দাঁড়াব তখন আমাদের পাগুলোকে আপনি মজবুত করে রেখে দিয়ে আমাদেরকে সাহসী করে দিয়ে ও আলফিয়ানা ইনা ইদা হাবিনা আবাইনা আর আমাদেরকে আপনি অন্তরের মধ্যে সাকিনা দান করেন প্রশান্তি দান করেন আর যখন আমাদের আওয়াজ তোলে আমাদের দুশো করার জন্য আমরা সেটাকে মেনে নিতে কম্প্রোমাইজ করতে অস্বীকার করি আমরা সেই মোকাবিলায় দুর্ধর্ষ মোকাবিলা করতে যাই অবশ্যই আউ আলু আলেই না আর তারা চিৎকার করে আমাদের উপরে তারা যে উঁচু আওয়াজ করেছে এবং বিশেষ করে আমাদেরকে মুসলমানরা যখন ডাক দিয়েছে আমরা সেই ডাকে ছাড়া দিয়ে এসেছি আপনার পথে লড়াই করার জন্য সুন্দর করে তিনি এই অর্থবহ কবিতা গেয়ে গে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন তো সবাই দ্রুত গতিতে যাচ্ছে সুন্দর কণ্ঠে নবী করিম সাল্লাম বললেন মানহাদা সাক আমাদেরকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে যে এই লোকটাকে পরিচয় কি হজাপাত আল্লাহ রাসুল আপনি যে দোয়া করেছেন এটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে তা আপনি যদি আমাদেরকে তার আল্লাহ তাকে আমাদের সঙ্গে রাখার জন্য আরেকটু দোয়া করতেন ভালো হতো এরহাম হল্লাহ আল্লাহ তার রহম করুন কার জন্য বলি আমরা নও কাদের জন্য বলি এটা রাহেমাহুল্লাহ কার জন্য বলি মৃত ব্যক্তিকে ওনার এই কথায় ইঙ্গিত পাওয়া গেল উনি শহীদ হয়ে যাবেন সহসায় এই দোয়ার মধ্যে কোনো কোনো সাহাবি বুঝতে পারলেন এই জেহাদে উনি শহীদ হয়ে যাচ্ছেন আসলে তো সাহাবিরা বললেন আপনি তো যে দোয়া করে দিয়েছেন এটা তো লেগে যাবে সে তো শহীদ হয়ে যাবে আপনি যদি এমন ভালো কবি তার জন্য একটু আর একটু লম্বা হায়াত দোয়া করতেন আমরা তার সঙ্গ আর একটু পেতাম অন্য রেওয়াজ আসছে এই বিষয়টা ইয়াসি সালামু বলেন নবী করিম সালাম দোয়া করেছিলেন ওই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ গাফর আল্লাহ গাফর আল্লাহ রব্বুকা তোমার রব তোমাকে মাফ করে দিন এবং তিনি ওই যদি তিনি স্পেসিফিকলি লক্ষ্য করে বলেন আল্লাহ তাকে মাফ করে দিক তার অর্থই হচ্ছে উনি শহীদ হয়ে যাবেন তো ওমর খাতা আনহু ওনার উঠে ছিলেন একটু দূরে তিনিও সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন কোন রাসুল আল্লাহ লাউলা আমার চাহা নামের আপনি যদি আমের কে আমাদের সঙ্গে আরো কিছুদিন থাকার জন্য আল্লাহ দোয়া করে দিতেন তাহলে অনেক ভালো হতো তো তার হাতে না রসুল এটা শহীদ শহীদ আসছেন কথা ইঙ্গিতে বুঝা যাচ্ছে তো মানে রিকোয়েস্ট করতে চাই আপনি রিকোয়েস্ট করলে তো আল্লাহ আপনার দোয়া শুনতে পারে সেই হিসাবে আর দোয়া যদি করে দিতেন এই কথা বললেন কিন্তু রসুল উল্লাহ সাল্লাম যদি আল্লাহ তালার কোন ইারা ইিত থাকে সেটার তিনি সাধারণ দোয়া করবেন না যাই হোক রাতি সফর করে সাহাবাই কারাম সারা রাত সফর করে পৌঁছে গেলেন খাইবারের প্রান্তে খাইবারের ইহুদি সম্প্রদায়ের জানার সুযোগ হল না যে তাদের সকালের হওয়ার আগেই মদিনার বাহিনী তাদের ওখানে পৌঁছে গিয়েছে তবে তিনি পৌঁছেই অ্যাটাক করেননি এটা ওনার নিয়ম ছিল না রাত্রেবেলা তিনি পৌঁছলেও সঙ্গে সঙ্গে অ্যাটাক করতেন না আক্রমণ করতেন না বরঞ্চ তিনি ফাজরকে পড়তেন একটু শুরু হওয়ার অর্থ শুরু হওয়ার সাথে সাথেই অন্ধকার থাকেই পড়ে ফেলতেন এবং সেভাবেই ওনারা পড়ে আসলেন যখন নবী করিম সাল্লি সাল্লাম খাইবারের একদম কাছে চলে আসলেন ইহুদিরা বসবাস করত কয়েকটি দুর্গের মধ্যে তারা কিন্তু খোলা জানে বসবাস করতে না কারণ তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে সব সময় শঙ্কিত থাকে তাদের এই সব সবসময় আসে তারা সহজে চায় না এইজন্য তাদের থাকার ব্যবস্থাটা সাধারণ বাড়িঘরের মতো নয় একদম দুর্গের মত করে ঘেরাও করে দিয়ে ক্যান্সেলের মতো করে তার ভিতরে তারা বসবাস করতে বেশ কয়েকটা দুর্গ ছিল বিভিন্ন সময় তো তারা সবাই এভাবে ময়দানে আসবে না যুদ্ধ লাগলে তারা ওখান থেকে নিজেদের আত্মরক্ষা করে প্রতিরক্ষা করে তারা ওনারা যখন তাদের একটি দুর্গের পাশে চলে গেলেন তিনি আল্লাহ কাছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ যিনি সমস্ত আসমান রব এবং সেখানে যা কিছু আছে সৈন্যের উপরে এ সবকিছুর যিনি মালিক সে আল্লাহ আরো দিন না এবং বা ওই আকাশের যে যে আকাশগুলো আছে এগুলো যারকে এগুলোর নিচে যে ছায়ার মধ্যে যেগুলো আছে সব আর জমিনের মধ্যে যারা আছে আর জমিনে যাদেরকে আল্লাহ তালা জমিন ধরে রেখেছে জমিনের উপরে যারা আছে তাদের রব অর সাহী আর শানদের রব শয়তানদের রবও তো আল্লাহ নাকি তাদের আরো কোন রব আছে মাহবুদ সৃষ্টিকর্তা আর কেউ আছে নাকি শয়তানদের না মিথ্যা মাবুদ হতে পারে কিন্তু আসল মাহবুদ তো আল্লাহ তালা আর তারা তাদেরকে গুমরাহ করে সবার দিনই রব সে হে রব সেই রবকে তিনি ডাকছেন আর কিছু আল্লাহকে রব হিসেবে দেখে দোয়া করছেন আল্লাহ আপনাদের কাছে আমরা এই জনপদ এই এলাকার যত কল্যাণ আছে সেগুলো চাই আর এই এলাকার লোকদের কাছে যদি কোন কল্যাণ থাকে মানুষের কাছে কোনো প্রাণীর কাছে কোনো সৃষ্টির কাছে সেগুলোর কল্যাণ আপনার কাছে চাই ও না আর এই জনপদ এই গ্রাম এই অঞ্চলের যত খারাবি আছে অকল্যাণকর জিনিস আছে এবং এখানকার বাসিন্দাদের অথবা এখানকার যত মাহলুক আছে তাদের মধ্যে যত রকমের বুড়াই আছে ক্ষতি আছে এসব কিছু থেকে আল্লাহ আর যত রকমের অকল্যাণকার জিনিস আছে সবকিছু আপনার কাছে আশ্রয় চাই এই দোয়া করে বলেন এবার বলেন সামনে দিকে এগিয়ে যাও আল্লাহর নামে কমান্ড করে দিলেন আর তিনি যেকোনো জনপদে তিনি ঢুকলে প্রথমে এই দোয়াটা করতেন আল্লা সাহায্য উদিত হয়েছে আর ইহুদিরা তখন দিনের শুরুতে তাদের পশু প্রাণীগুলোকে চড়ানোর জন্য কেবল বের করে আসছে নিয়ে আসছে ব্যবসা বাণিজ্যের দোকানদারে করা জন্য দোকান খুলতে যাচ্ছে এই সময় তারা দেখল ও তারা পায়নি যে আমরা ওদেরকে ঘেরাও করে ফেলেছে। ফেলেছি মুসলিম যখনই একটু এগিয়ে দেখতে পেল মুসলমানদের বাহিনী ঘেরাও করে ফেলেছে তাদের দুর্গকে তারা সাংঘাতিক আতঙ্কিত হয়ে গেল ভয় পেয়ে গেল অকল মুহাম্মদ কাসমর কাসম তারা ঢুকা শুরু করে দিল নবী করিম সাল্লাম তাদের পালানোর ভাব দেখে তকবির দিলেন আল্লাহ আকবার খারেবাদ খাইবর আল্লাহ আকবর দিয়ে বললেন যে খাইবার আজকে খাইবারের আজকে খারাপ দিন খাইবার আজকে ধ্বংস হবে খাইবার আজকে হালাক হয়ে যাবে ইন্না ঈদা বিশাহ আমরা যখন কোন জাতির উঠানে চলে আসি তাদের আঙ্গিনায় চলে আসি তখন সে জাতির জন্য সকালবেলা যখন আসি এই সকাল তাদের জন্য কোন ভালো সকাল হবে না তাদের পরাজয় অবশ্যম সাহাবিদেরকে তিনি এই সুসংবাদ দিলেন কারণ সেখানে অনেক তুমুল যুদ্ধ হবে সাহাবিদেরকে তিনি মনোবল চাঙ্গা করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং সুসংবাদ দিলেন ইশা আল্লাহ তাদের সকাল আজকে তাদের জন্য কল্যাণকর হবে না তোমরা বিজয়ী হবে এর ইঙ্গিত তিনি দিলেন এরপর যুদ্ধ শুরু হয়ে গেল ওইখানে প্রায় আটটা দুর্গ ছিল তাদের আটটা দুর্গে তারা বসবাস করেছে প্রথম যেটা মুসলমানদের কাছ থেকে কাছে সেই দুর্গটার নাম ছিলেন আর সেখানকার যখন ঘেরাও করে ফেলেছেন সে নিজে তার তরবারি নিয়ে সাজগজ করে তাদের সে মেইন লিডার ছিল তরবারি ঘুরাতে ঘুরাতে ঘোরার উপরে উঠে বলল যে চ্যালেঞ্জ করতেছে জানেন আরবদের নিয়ম ছিল মেইন যুদ্ধ শুরু হওয়ার আগে ওয়ান টু ওয়ান তারা করতে বিরত্ব প্রদর্শন করত। চ্যালেঞ্জ করতো অপর পক্ষে মোকাবিলা করতে তোমাদের একজনে এগিয়ে আস মোবার এটাকে হ্যাঁ একা একা যুদ্ধের একজন একজন করে আসবাকে আমার সঙ্গে ফাইট করতে এবং সে কবিতা পড়লো তার ঘোড়ার পিঠে উঠে অস্ত্রশস্ত্র নিয়ে কে আমি করে আমার পরিচয় সবাই জানে আমাকে সবাই জানে আর আমি আমার অস্ত্র শস্ত্রে কি পরিমাণ সাথে আসার দক্ষতা আছে আমি একজন পরীক্ষিত বীর যোদ্ধা সবাই এটা জানে আর যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে আমার ভূমিকা কি সবাই ভালো করে জানে আমি পরীক্ষিত এই চ্যালেঞ্জ দেয় যে প্রতিপক্ষ তার সঙ্গে মোকাবিলা করতে যদি কেউ এগিয়ে না আসে একলা একলা জীবনের বাজে তাহলে এক ধরনের তাদের বিজয় হয়ে যায় এই চ্যালেঞ্জ তারা করে তখন সালাম আকুয়া বলেন যে আমার চাচা যিনি কবিতা পড়েছিলেন আমের রাদি আল্লাহ আনহু তিনি এগিয়ে আসলেন তার মোকাবিলা করতে তিনি বললেন তার লাইন এই কবিটা নিজেও কবি তিনি কাদা আলিমাত জানে আমি হচ্ছে আমের আমাকে সবাই চেনে এই নামে আর আমি কিভাবে অস্ত্র চালনা করতে পারি আর আমি যুদ্ধের মাঝখানে কিভাবে ঝাঁপিয়ে পড়ি বীরের মতো এই পরিচয় আমার সবার জানা আছে কথা বলে আসলেন একে অপরকে অ্যাটাক করছেন মারহাব এবং আমের তারপরে আমের বাড়িটা ছিল একটি ছোট তিনি আমের এইভাবে নিচের দিক থেকে আঘাত করতে গিয়ে তর বাড়িটা বাড়ি ওনার দিকে আঘাত করে ফেললো। এবং শেষ পর্যন্ত ওনার গায়ে আঘাত লেগে ওনার কাঁধের মধ্যে লাগলো আহ সরি ওনার হাঁটুর মেদে লাগলো এমন জোরে যে এই কারণেই তিনি ইন্তেকাল করে ফেললেন সালাম আহ বলেন এরপরে কয়েকজন সাহাবি আফসোস করে বলেন আহারে আমের আমের সমস্যা হয়ে গেল কাতালা নাফসা ও নিজেকে কতল করে ফেলেছে কেউ যদি নিজে নিজেকে কতল করে আত্মহত্যা হয়ে যায় এটা তো অনেক খারাপ কাজ তো নিজে উনি তো আত্মহত্যাই করে ফেল মানে নিজে ওর দ্বারা যদি অ্যাটাক হয়ে শহীদ হতেন তাহলে শাহাদত পাইতেন এখন সে তো করে নাই এ নিজেই নিজেকে মারছেন এখন তো পাইলেন না সব বাতিল হয়ে গেল বেকার হয়ে গেল আহার এই কপাল খারাপ শহীদ হতে পারলো না এরকম বলা বলি করছে তো নবীকার কানতে কানতে ওই সালাম আমার ভাতিজা কানতে কানতে আসলেন এসে বললেন ইয়ার সাল্লা বাতাল আমেল আমের আমার চাচার আমের সমস্যা আমের কি বরবাদ হয়ে গেল শাহাদাত কি পাবে না নবী করিম সালাম বলেন মানিকে আল্লাহ তাকে ডবল নহাদত দিবেন তিনি বললেন এরকম করে দুই আঙ্গুলি বুঝে তাকে ডবল ডবল দিবেন কারণ সে যুদ্ধ করতে গিয়েছে এবং সে মুজাহিদ হয়েছে এবং তার সে ডবল পাবে এখন এরপরে এখন মার হাবের এখনো বীরত্ব চলছে বেশ কয়েকজন ইন্তেকাল করলেন আর সেই তাদের যে মারহাব লিডার সে কিন্তু কম না কিছুতেই তার বাহিনী মোকাবিলা করতে পারছে না নবী করিম যুদ্ধ হলো এবং আবু বাক আ সেদিন কোন কনক্লুশন হল না যুদ্ধ সারা দিন তারপর রাত্রে ক্ষান্ত করল উভাই গ্রুপ রেস্টে আসে পরের দিন নবী করিম সাল্লা আবার নতুন করে অ্যাটাক করার জন্য অমর রাজ আনুকে পতাকা হাতে তুলে দিলেন সেদিনে খুব অনেক যুদ্ধ হলো কিন্তু তারা ভিতরে সুরক্ষিত দুর্গে আছে ওখান থেকে তারা মাঝে মাঝে তীর ছড়াছড়ি করে কিন্তু কোন রকমের মুসমানরা সুবিধা করতে পারছে না প্রায় নয় দিন চলে গেল এই নাইম দুর্গের এখানে যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় অর্জন হচ্ছে না এরপরে নয় দিন শেষে দশম রাতে নবী করিম সাল্লা সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আগামীকালকে আমি পতাকা এমন একটি লোকের হাতে দিব যাকে আল্লাহ এবং তার রাসুল খুবই পছন্দ করেন আর তিনি আল্লাহ এবং তার রাসুলকে অনেক মহাব্বত করেন সে এই পতাকা নিয়ে যাবে বিজয় না হওয়া পর্যন্ত ফেরত আসবে না তার হাতেই বিজয় হয়ে যাবে দশ দিনের দিন এই কান্ড ঘটবে তিনি বলেন এই দোয়াটা শুনি বা এই কথা শুনি সারা রাত আমি জীবনে কোনদিন লিডার হওয়ার স্বপ্ন দেখি নাই আমাকে কোন ইনচার্জ বানাই ই তামান্না করিনি কিন্তু ওই রাতে এত তামান্না করলাম যে আল্লাহ যদি আমার কি মত জুটে যায় এই সান যে আল্লাহ ও তার রাসুলাকে মোহাম্মত করে এবং তার হাতে বিজয় হবে এই সান যদি আমার হাতে হতে ওই দিন ছাড়া আর দিন পদ পজিশনের জন্য আমি তামান্না করিনি আরেক করেছেন তিনি বলেন বুড়াই দেব হোসাইব তিনি বলেন ওয়ান আল্লাহ আমার নিজের ভিতরে এরকম তামাননা আসে যদি আমাকে দায়িত্বটা দিতেন তিনি এবং প্রায় অনেক সাহাবিরাই সেদিন এই দায়িত্ব পাওয়ার জন্য সবাই মনে মনে আল্লাহ কাছে দরখাস্ত দিয়েছিলেন তারপরে সকাল হলো ফজর নামাজ পড়া হলো তাকে নবী করিম সাল ডাক দিলেন আলী আবি তালেব কই ফিল্লাহ রাসুল্ল বেচারাতো চোখের অনেক সমস্যা হয়ে গেছে চোখে ট্রাবল দেখা দিয়েছে চোখের মাঝে মধ্যে হয় না এরকম আমাদের চোখ উঠা বলে এই জাতীয় সমস্যা দেখা দিয়েছে তখন তিনি বললেন তাকে তাহলে কি হয়েছে তার চোখে তো ওনাকে নিয়ে আসা হলো নবী করিম সাল আলাইসাল্লাম কিছু পরে ওনা চোখের মধ্যে দিলেন এরকম করে নাফা একটি মতো করলেন আর আলহামদুলিল্লাহ তিনি মেসলেনা হে আল্লাহ রাসুল আমি তাদেরকে এভাবে লড়াই করব তারা যদি যতক্ষণ তারা ইসলাম কবুল না করেছে না করলে সবাই শেষ হয়ে যাবে আর যদি লড়াই সঙ্গে টিকতে না পারে ইসলাম কবুল করে ফেলে ইসলামের দিকে আনার উদ্দেশ্য তখন নবী করিম সাল্লাম বললেন উনফুদ আল্লাহ রেসলেকা তাহলে ঠিকই আছে সুন্দর তাহলে তুমি সামনে দিকে যাও আস্তে আস্তে যাও হঠাৎ করে তাদেরকে এটা করে দিও না তাদেরকে সুযোগ দিও হাত ইসলামে পৌঁছে গিয়ে তারা শুনতে পায় এই জায়গায় গিয়ে তাদেরকে ইসলামের আওয়াজ করে ফেলো আমরা তোমাদের জীবনের নিরাপত্তা দেব তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশনী থাকবে না আলহিম হাক আর তারা তো একটি কিতাবের অনুসারী ছিল ইহুদি সম্প্রদায় আল্লাহকে তারা চেনার কথা যে আল্লাহ পক্ষ থেকে কি দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে এখন আল্লাহর ব্যাপারে তাদের কি করণীয় এইটা তাদেরকে বুঝেই দাও আল্লাহ ফলি হম না আল্লাহর কসম তোমার হাতে যদি একজন লোক ইসলাম কবুল করে থাকে কবুল করে ফেলে তাহলে তুমি যত দামি লাল উঠ সম্পদের মালিক হয়ে যাও যথ সম্পদের মালিক হয়ে যাও না কেন আরবের মধ্যে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উঁট দাম অনেক বেশি তাদের মালের মধ্যে এটাই সেরা মাল যে এইরকম অনেক উঁটের মালিকও যদি হয়ে যাও তার মোকাবেলায় যদি একজন লোকে ইসলাম কবুল করে তাহলে অনেক দামি মালের মালিক হওয়াচ্ছে এটা আল্লাহর কাছে অধিকতরা পছন্দ তোমার জন্য কল্যাণকর হবে তিনি আলী সুন্দর উদ্দেশ্যকে নিজের সাপোর্ট করে ওনাকে আরো অতিরিক্ত নসিহা করে দিলেন কিন্তু তিনি বলে গেলেন বললেন কিন্তু তারা তো এই কথা শোনার জন্য প্রস্তুত না তারা ইসলাম তাদের কর্ণকহরে প্রবেশ করবে না মারহাব আবার আসলো আর এই এখনো মার হাব না এটা দশ দিনের দিন নয় দিন পরে দশ দিনের দিন এই কাজ হচ্ছে এখন সে আবার আসলো যে তার ওই কবিতা পড়তে পড়তে বীরত্বর সাথে সে তার বাড়ি ঘুরায় আর বলে আমি আলিমাদ এবং আমি যে কত পরীক্ষিত বীর পুরুষ যখন যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধের আগুনের আগুন যখন জ্বলে উঠে আমি কত পরীক্ষিত সবাই জানে। আলী রাজিয়া আনহু তিনিও কবিতা জানতেন তিনি কবিতা তিন লাইন পড়ে শোনালেন তিন লাইন আমি ওই লোক দাকে তার মা নাম রেখেছেন হাইদারা যেটা বলেছে হাইদার এইটা হায়দার এই সিংহের নাম আরবিতে হায়দার সিংহের অনেকগুলো নাম আছে আরবিতে আসাদ আছে আর হায়দার আমার নাম রেখেছেন আমার মা হায়দার হিসাবে এটা অহংকার হবে না যুদ্ধের ময়দানে এই অহংকারকে আল্লাহ তালা অ্যালাউ করেছেন দ্বারা বলে যে আমার সঙ্গে যে মেকাবলা করতে আসে সে যদি নিয়ে আরবে তার কয় গুণ মোকাবিলা আমি করবো সেই চ্যালেঞ্জ নিয়ে মাথা দুই ভাগ হয়ে গেলিস এরপরেই বাকিরা তো যখন দেখলো তাদের লিডার শেষ তখন তারা রণে ভঙ্গ দিল আর এ দুর্গের পতন হয়ে গেল আলী রাজে মুসলমানদের বিজয় হয়ে গেল তারপরেও তার ভাই ইয়াসের সে এগিয়ে আসল নিতে এবং সে বলতে এবার আমার সঙ্গে মান ইউবা আমার সঙ্গে মোকাবিলা কে করবে কে আছে তোমাদের বীর তার মোকাবিলায় এগিয়ে আসলেন মুসলমানদের আরেকজন আজ জায়গুল আজ্লাহু আনহু এখন যেই জোবার চলে আসেন ওখানে তার মাও আসছিলেন কিছু মহিলা আসত যারা রোগীদের বা আহতদের চিকিৎসা করবে বা পানি টানি খাওয়াবে এগুলোর জন্য ওনার মা এসেছিলেন যখন জোবার এগিয়ে যাচ্ছেন আর ওনার মা হচ্ছেন সাফিয়া বিনতে আব্দুল মোত্তালে নবী করিম সাল্লা ফুফু মোত্তাল মেয়ে তিনি এখানে আসেন মা আসেন ছেলে আসছে জেহাদি তিনি এখন চিন্তিত হয়ে গেলেন বললেন ইয়ার্লা আল্লাহ আমার ছেলে রাখি আমার ছেলে যাবে ইবনু কি চিন্তা না তোমার সন্তান একে কতল করবে আলহামদুলিল্লাহ জবাই রাহ আনহু ইয়া কে খতম করে দিলেন এবং যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল আর দিন একজন সাহাবিদের মধ্য থেকে মুসলমানদের শিবিরে একজন ছিল খুব প্রচন্ড লড়াই করেছে বীর পুরুষের মতো সবাই তার ব্যাপারে বলা করেছিল এই লোকটা এত তরবারি চালিয়েছে তার মত এই আজকে কেউ এরকম পারেনি সবাই বলাবলি করছে রাতে নবী করিম সাল্লা সাল্লাম তাদের মন্তব্য শুনে বললেন ইন্না হুমি না। আর এই লোক তো জাহান্নামী সবাই তার কথা বলতেছে কত পুরস্কার কত লোক তার হাতে জাহান নাম হাজির বলছেন শাহিদ নামা আরাম খাইবার আমরা খাইবারে যদি তখন হাজির হয়েছিলাম ওনার সঙ্গে একটি লোকের ব্যাপারে সবাই সেই লোকটা নিজেকে ইসলাম কবুল করেছে এই দাবি করে এসেছিল আসলে এক ধরনের মোনাফেক সে মোসামাদের ক্যাম্পে শিবিরে এসেছে বাহিনীতে কিন্তু তাকে লক্ষ্য করে নবী করিম সালাম বলেছেন সে জাহান নামি হবে যখন যুদ্ধ হয়ে গেল সে এত এতদোর যুদ্ধ করলো এবং তার শরীরে এত আঘাত হয়ে গেল হ্যাঁ এবং আঘাতগুলো তাকে যুদ্ধের শেষে এত জর্জরিত করে ফেলেছে সবাই নবী করিম সাল সাল্লামের কথা শুনে ওনারা অবিশ্বাস করেন না এত কারো কারো মনের ভিতরে কথা আর এই কাণ্ড দেখে কথা মিলছে না তারা খুব দ্বিতাদ্বন্দ্বে আছেন কিন্তু এই অবস্থায় রাতের বেলা সে যখন শুয়ে আছে তার ব্যথা আহত হওয়ার ব্যথা এমন বাড়া বেড়ে গেল তখন সে তার তীরটা বের করে মাটিতেহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করলো পরে সকালে দেখলো দেখলো নিজের শরীর ভিতরে তীর দিয়ে নিজেকে আত্মহত্যা করে ফেলেছে তখন সবাই বিশ্বাস করেছে রসুল্লাহ কেমন বলেছিলেন সে তো জাহান্নামি হবে কারণ কি যত কাজই করুক আত্মহত্যা করলে তার পরিণতি কি হবে নবী করিম সাল্লাম বলেছিলেন ইয়া বেলাল আজান দাও আমি একটা আওয়াজ দাও আর কি সবাই জমায়েত হোক আমি এটা কথা সবাইকে বলি তখনই তিনি এক হাজির বলে দিলেন সবাইকে সাহাবাদ জমায়েত করে ইহুয় খুলনা তা ইমেন মনে রেখো মোমেন ছাড়া কেউ জান্নতে প্রবেশ করতে পারবে না লা ওয়াই বিরাজের কোনো কোন সময় আল্লাহ আল্লা তালদিন ইসলামকে কোন ভালো মুসলিম না অথবা কোন ক্রিমিনাল তাকে দ্বারা কোনো সময় দিনের খ্যাতমত করাই দেবে কিন্তু এর মোকাবিলা সে কিছু পাবে না তার কপালে আসে জানান্ন এই লোকটা ইসলামের পক্ষে অনেক কাজ করল কিন্তু তার কপালে জান্নাত নাই তো আমাদের ভয়ে থাকা দরকার তাই না আমরা তো মনে করি অনেক দিনের কাজ করে ফেলেছি কত যে খেদমত করি আমি কত দোয়াদৌড়ি করি আমার কোনটা কবুল হলো আল্লাহর কাছে কি পাবো এই চিন্তা আমাদের মাথায় রাখা দরকার না। যাই হোক এরপরে সারাদিন যুদ্ধ হয়ে গেল আহ তার মধ্যে আরেকজন সাহাবি ছিলেন আহ ইয়াজিদ্দিন আবি অবাই তিনি বলেন যে আহ রা ফি আসবেন সালামা ওই যে সালামা আকুয়া যার চাতা ছিলেন আহমের তিনি অনেক লড়াই করেছিলেন তা আমরা ও বাইদ বলেন অনেক পরে খাইবার যদি অনেক পরের কথা আমি একদিন দেখলাম আহ সালামার পায়ের মধ্যে এই পায়ের নিচে দিকেও অনেক আঘাতের চিহ্ন শুকিয়ে গেছে এখন ভালো হয়ে গেছেন কিন্তু অনেকগুলোকে কাটা দাগ আমি বললাম অনেকটা গভীর কাটা দাগ আছে আমি বললাম না হ্যাঁ কাঁটা দাগ এটা কিসের খাইবার যদি আমার পায়ে প্রচন্ড আঘাত লেগেছিল তাদের তরবারে দিয়ে সবাই তখন বলল ওসি বা সালামা যে আমি মানে বেহুসে পড়ে গেলাম যে সালামা তো শেষ হয়ে গেছে তাকে অ্যাটাক করা হয়েছে আমাকে ধরে নিয়ে আসলে ওনারা ক্যারি করলেন নবী করিম সাল্লাহ কা সাংঘাতিকা পরে তিনি থুতু দিলেন ওনার এই থুতু নিক্ষেপ করে আমাদের দোয়া করে দিয়েছিলেন এখনো পর্যন্ত আমারে কাটা দেখো অনেক বড় শুকিয়ে গেছে আমি কোন ব্যথা তখন থেকে আর পাইনি তারপরে সারা সারাদিন ওই দিন যুদ্ধ শেষে শেষ পর্যন্ত তারা টিকতে পারল না তার ভাই মারহাব এবং তার ভাই ইয়াসের সবাই যখন মরে গেল তখন তাদের লিডার শেষ বাকিরা হতাশ হয়ে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে যখন যুদ্ধবিরতি হয়েছে রাতের বেলা যুদ্ধবিরতি করতেন ওনারা তখন আস্তে করে রাতের অন্ধকারে পালিয়ে আরেকটি দুর্গে তারা চলে গেল আর পুরো এই দুর্গের এই এরিয়া মুসলমানদের হাতে তারা ছেড়ে দিল এরপরে এই দশ দিন পরে এখন আরেক যুদ্ধে দিকে ওনারা যাচ্ছে নারী দুর্গের দিকে সেটা হচ্ছে নামে যে দুর্গ আছে সেই দুর্গের দিকে গেলেন এটা দ্বিতীয় দুর্গ ছিল এটা আহ অনেক শক্তিশালী দুর্গ ছিল এইখান থেকে এসে আর ওইখানের বাসিন্দারা সবাই মিলে তখন সেখানে আত্মরক্ষা করেছে আহ ওইখানে আটাক করার জন্য পরের দিন নবী করি ইম সাল্লা পতাক্কা দিলেন কাছে সেখানে তারা তিন দিন থাকলেন তিন পর্যন্ত সেখানে যুদ্ধ হচ্ছে আর ওখানে মুসলমানদের এই সময় রসদপত্র দশ দিন কাটিয়েছেন এখন আরো তিন দিন এখন শাসম মুসলমানরা কি খাবে এই জন্য ওনারা এখন নিজেদের সঙ্গে যে মালতাল নেওয়ার জন্য গাধাগুলো নিয়ে গেছেন ওগুলা জবাই করে দিয়ে খাওয়া শুরু করে জবাই করে দিয়েছেন খাওয়ার জন্য কোনটা কুটা হচ্ছে কোনটা পাকশাক হচ্ছে নবী করিমসঙ্গে যখন খবর আসলো যে গাধা জবাই করে খাওয়া শুরু করে দিয়েছে না খাই কি করবে জাহেরি সমাজে তারা এভাবে খেতেন আরকি তখন কিছু যদি গরু ছাগল উট ভেড়া না থাকতো তাহলে গাধা মোটামুটি খাওয়া যায় এরকম বেকায়দায় পড়লে আরো খেয়ে নিত তো সেই তৈরি ওনারা খাওয়ার জন্য জবাই করে দিয়েছেন পাকশাক হচ্ছে কোনো জায়গায় কোন জায়গায় গোষ্ঠীর কুটা হচ্ছে কোনো জায়গায় ধোয়া হচ্ছে তখন নবী করিম সাল আলম আওয়াজ তুললেনার এগুলো খাওয়া যাবে না কুদুর যেগুলো পাক করেছ পাক হচ্ছে পাতিল ফেলে ঢেলে দাও কেউ খেতে পারবে না তারপরে তিনি বলে দিলেন যে এখন থেকে গাধার গোষ্ঠ খরের গোষ্ঠ আর যত রকমের হিংস প্রাণী আছে বাঘ ভাল্লুক বা এই জাতীয় আ যেগুলা অ্যাটাক করে খায় নখ দিয়ে অ্যাটাক করে জানোয়ারকে এই জাতীয় সবগুলো আর কুল্লু দি মেখলা বেমিন কি যে সমস্ত পাখিগুলো তাদের নখ দিয়ে দ্বারা তখন শিকার করে এই সমস্ত পাখিগুলো হারান যেমন চিল শকুন এই জাতীয় পাখিগুলো এরপরে তিনি বলেন আল মুজাসসামা মুজাসামা হচ্ছে যে সমস্ত প্রাণীকে অনেক সময় আরবরা বাজি ধরার জন্য শিকার করতে পারে কিনা এটা কম্পিটিশন হয় যে আর্চারি হ্যাঁ তীর ধনুক দিয়ে এটা করতো যে এইটা এই কম্পিটিশনের জন্য যে সমস্যা পাখিকে রাখছে আর এটা করতে করতে হিট করতে করতে পাখি মরে গেছে বা এরকম কোন জানোয়ার কোন ছাগল হতে পারে এই জাতীয় যেটা এটাকে বলে প্রাণীও খাওয়া যাবে না হারাম যে গুলির শিকার বানানো হয়েছে তীরে শিকার বানানো হয়েছে বল খোলসা আর হলসা আরেক প্রাণী যেটা বাঘে বা সিংহ খাওয়ার জন্য অ্যাটাক করেছে এখন মানুষ দাবড়িয়ে এখন সিংহ বা এটা ফেলে ভেঙে চলে যাচ্ছে এখন এটা ওই মানুষ জবাই করার আগে যদি মরে যায় বাঘের কামড়ের কারণে কামড়ের কারণে মরে গেছে এখন এটাকে খাওয়া যাবে না। এটাকে বলে এটা খাওয়া এটাও অন্য বা হচ্ছে নোবা হচ্ছে যে ব্যক্তি কারো মাল জবরদস্তি নিয়ে যা হাইজাক করে ঢাকাতেরা নিয়ে যায় অথবা গনিমতের মাল বন্টন করা আগেই যদি কেউ চুরি করে নিয়ে কিছু করে এই সব কিছু তিনি হারাম ঘোষণা করে দিলেন ওই দিন শরীয়তের অনেকগুলো জিনিস সাহাবিদেরকে শুনাই দিলেন যে এই এই জিনিস হারাম তো সাহাবিরা অনেকে বললেন ইয় রাসুল্লাহ এখন তো পাকানো টাকানো হয়ে গেছে সবাই খাওয়ার জন্য চিন্তা করতেছে এরকম কিছুতেই খাওয়া যাবে না এগুলো সব উপর করে ফেলে দাও বলা আত্মা তো আমি আহ গাধার গোস্তে এখন থেকে খাওয়া যাবে না তবে এই গাধা দুই রকম একটা হলো খাওয়াকে তিনি কমপ্লিটলি হারাব করে দিলেন তারপরে তিনি বললেন যে এগুলো খেও না সফল হারেফসুন আর না যেসুন যে এগুলো না এগুলো আল্লাহ কাছে। খালা নয় এগুলো খাওয়া যাবে না এরপরে আসলো যখন খাইবার যুদ্ধে এই গোষ্ঠ খেতে পারল না তখন ওনারা ফেলে দিলেন সাহাবা সাহবাহেরা ক্ষুদায় কষ্ট পাচ্ছেন আছে অন্য খাওয়া খেজুর টুজুর কিছু আছে কিন্তু শখ করে পাকটা করে বা হাফ পাক অবস্থা ফেলে দিতে হলেও কষ্ট তো রাখছে কিছু তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আর তোমাদেরকে আরো অনেক বেশি পিওর হালাল গোস্ত হবে পিওর হালাল খাবার হবে এবং অনেক বেশি পাক পবিত্র হবে অনেক ভালো কোয়ালিটি রেজেক পেয়ে যাবে তোমরা তার মানে গনিমতার মাল সব পেয়ে যাবে এক যুদ্ধে শেষ হয়ে গেলে বিশাল কারণ ইহুদের অনেক ধনী ছিল তাদের বিশাল সাগলের পাল মহিষের পাল মানে উঠের পাল আর তাদের বিশাল খ্যাত ছিল তাদের সবগুলো এরপরে এই যে হাজিজগুলো আসছে অনেকগুলো জিনিসের হারামের শরীয় এখনো পর্যন্ত সেগুলো আছে তারপরে নবী করিম সালাম সেদিন ওই সময় খাইপারে আরো কয়েকটা হাজিজ শোনালেন তিনি বলেন যখন দেখলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছেন কোনো তিনি বলেন আলম আনহা আনহা তাই নেশারা তাই নিল মুন তানে তাই মুন তানে তাই আমি তোমাদেরকে নিষেধ করেছি না এই দুটো হারবাল জিনিস এই খাবার কাঁচা তোমরা খাবে না কখনো নিষেধ করছি না এবং এগুলো খেয়ে মুসিদা যাবে না তারা বললো যে ইয়ার আসলে খুব বেশি লেগে গেছে যা পাইছি তাই খাইছি পেঁয়াজ চেঁয়াজও খেয়ে নিছি পেঁয়াজ দিয়ে অনেক সময় রুটি খায় ইন্ডিয়ায় অনেক গরিব জনগণ আছে তাদের মেইন তরকারি হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খায় তো এরকম আর মধ্যে কিছু ছিল যে ইয়ার আসলে কি করব এখন অন্য কিছু না পে যদি দেখে এসছে তারপরে কষ্ট পায় দুর্গন্ধ থেকে যে সমস্ত দুর্গন্ধ থেকে মানুষ কষ্ট পায় এরপরে আসলো আহ নবী করিম সাল আল্লাহ কাছে খুব দয়া করলেন যে এই দ্বিতীয় দুর্গটা যেন আল্লাহ তালা সহজে মুসলমন্ত বিজয় করে দেন তখন তিনি যুদ্ধ করতে করতে তো টায়ার্ড হয়ে গেছি খাবার তো তেমন কিছু নাই কি করা কিছু সাহাবি যখন আসলেন তখন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন রসুলাম আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আমার এই আল্লাহ বিশাল বিশাল দুর্গ আছে এগুলা আপনি তাদের আন্ডারে দিয়ে দেন তাদের হাতে তুলে দেন যেখানে প্রচুর খাবার দাবা থেকে শুরু করে অনেক রসদপত্র জোগাড় হয়ে আসে আল্লাহ আবার তুলে দেন তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুর্গকে যেটা সবচেয়ে বেশি খাবারের রসদপত্রের ভর্তি ছিল তারা এভাবে স্টক করে রেখেছে জাহানি টাইম অ্যাটাক হয়ে গেলে তারা মাসের পর মাস বছরের পর বছর খেতে পারবে এই রকম সুরক্ষা করে রেখেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে এটা তুলে দিলেন এবং সেখানে অনেক তখন পৃথিবীতে কামান আবিষ্কার হয় নাই কিন্তু তার বিকল্প কিছু এই জাতীয় জিনিস ছিল যেটাকে বলা হয় মিনজানিক এক ধরনের আগের কার তৈরি কামানের মতো মানে চরকি দিয়ে এমনি করে নিক্ষেপ করা হয় দুশ্মনের ভিড়ের মধ্যে ওগুলা অনেকগুলো তারা পেয়ে গেলো তারা পরাজিত হয়ে অনেকেই নিহত হয়ে গেল এবং তারা বাকিরা অন্য দুর্গের দিকে আরো দূরে ছেড়ে পেছনের দিকে অন্ধকারে আরেকটি দুর্গে যারা বেঁচে ছিল তারা হলো আহ কাল সেখানে চলে গেল সেটা ছিল আরো সুরক্ষিত পাহাড়ের বেশ চূড়ার মধ্যে শৃঙ্গের মধ্যে সেখানে সহজে উঠাও জানা কে উঠতে গেল তারা নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে করে শেষ করতে পারবে এমন একটা সুরক্ষিত দুর্গে তারা চলে গেল মুসলমানরা সেখানে গেলেন গিয়ে সেখানে ঘেরাও করে ফেলেন চতুর্দিক থেকে পর্যন্ত আসেন তিন দিন পরে তারা কোন আত্মসমর্পণের লক্ষণ নাই আর সেখান থেকে একজন ইহুদি রাতে অন্ধকারে নেমে এসেছিল তার নাম ছিল গাজাল সে এসে বলল নবী করিম সাল্লা সঙ্গে আদুল্লুক আলম নাতব যার ফলে বিজয় করতে অনেক হেল্পফুল হয়ে যাবে আপনি আমাকে যদি নিরাপত্তা দিয়ে দেন আমি পার হয়ে যাই আমাকে যদি ক্ষতি না করেন আপনার লোকজন তাহলে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাব নবী করিম সাল তাকে নিরাপত্তা দিলেন আমরা নিরাপত্তা দিলাম আমাদের আমাদেরকে ইনফরমেশন দাও আমরা কি ওদের ভিতরের অবস্থা কিভাবে আমরা সহজেই কবজা করে ফেলতে পারি তিনি বললেন আপনি যদি মাসের পর মাস তাদেরকে ঘেরাও করে রাখেন তাদের কোনো অসুবিধা হবে না কারণ তাদের জমিনের নিচে পানির একটা সাপ্লাই আছে অন্য জায়গা দিয়ে পানি আসছে। এরপরে তাদের খাবার দাবারও আছে বিশেষ করে পানির সাপ্লাই অসুবিধা হবে না একটা ঝর্নার মতো আছে তারা খুব কায়দা করে তার উপায় নাই এই ঝর্ণাটা যদি আপনি আটক করে দেন ক্লোজ করে দেন তাহলে পানির অভাবে যখন তারা সমস্যা পড়ে যাবে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি থাকবে না তারপরে তাই করলো সেটাকে পানির লাইনে খুঁজে বের করলেন তার পরামর্শ অনুযায়ী ইনফরমেশন অনুযায়ী পাওয়া গেল এরপরে যখন তারা দেখলো যে সর্বনাশ এখন তো আমরা এখানে টিকতে পারব না এখন যুদ্ধ করা উপায় নাই তখন তারা যুদ্ধের জন্য এগিয়ে আসলো আর মুসলমানেরাও যুদ্ধের জন্য এগিয়ে আসলেন সেদিন উভয় পক্ষে যথেষ্ট হতাহত হয়েছে তারপরে শেষ পর্যন্ত নবী করিমস্লাম হাতে আল্লাহ তালা এই দুর্গ তুলে দিলেন তারা পরাজিত হয়ে গেল এই তিনটা যুদ্ধ এক দিকে ছিল এরপরে তারা পরবর্তী পর্যায়ে আরেক লাইনে আরো কতগুলো দুর্গ আছে সেদিকে গেলেন এরপরে হেসন উবাই উবাই নামে আরেক লোকের নামে একই দুর্গ ছিল সেখানে বেশ কিছু আহ ছিল তারা অনেক বড় সংখ্যা ছিল এবং তারা বীর পুরুষ ছিল তারা অনেকই খুব যোদ্ধা কিসেমের ছিল সেখানে যখন মুসলমান তাদেরকে ঘেরাও করলেন সেখান থেকে আল হবাব নামে এক লোক তার নাম ছিল সেই লোকটি এসে আওয়াজ দিল যে আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কে করবা গণবিরা সামার মোকাবিলা করতে তখন মুসলমানদের পক্ষ থেকে আলহবাব এমন মন্দির এগিয়ে আসলেন তিনি তাকে আহ তিনি তাকে কতল করে ফেললেন এরপরে আরেকজন তাদের পক্ষ থেকে আসলো আবার চ্যালেঞ্জ করলো যে আমার সঙ্গে কে মোকাবিলা করবে তখন পক্ষ থেকে আরেকজন সাহসী তিনি আসলেন তিনি এসে একেও শেষ করে দিলেন এই দুটো যখন ঘটে গেল তখন তাদের আর সাহস নাই যে এবারে একলা চ্যালেঞ্জ করার মত কেউ আসবে আর তখন যেটা তাদের নিপাত হওয়ার পরে ওনাদের হিম্মত বেড়ে গেল এবার সামনের দিকে এগিয়ে সবাই এবং তারা দুর্গা আক্রমণ করলো। এবং সাংঘাতিক লড়াই হলো অতবার লড়াই শেষে রাতের অন্ধকারে জয় পরাজয় কিছু না হওয়ার কারণে তারা দেখলো টিকতে পারবে না তখন তারা এই দুর্গ ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে দূরের আরেকটি দুর্গের দিকে চলে গেলো সব যান নিয়ে ভেঙে চলে গেল এভাবে করতে করতে পরবর্তী পর্যায়ে আহ নবী করিম সাল তার বাহিনী নিয়ে চলে গেলেন আরেকটি গেলেন যেতেই তারা ওখান থেকে দূর থেকে তারা তীর বর্ষা বল্লম এগুলো ছড়া শুরু করে দিয়েছে এমনকি নবী করিম সাল আলী আসসালামের কে টার্গেট করে তীর ছুড়েছে সেটা ওনার আল্লাহ বাঁচিয়েছেন মিনজানিক পেয়েছিলাম এগুলো যে ওদের শক্তিশালী দুর্গের ওয়ালের মধ্যে অ্যাটাক করো এটা সারা উপায় নাই তখন তারা যখন ওয়ালের মধ্যে কামানের মত এগুলো অ্যাটাক মিনজানিক দিয়ে আলহামদুলিল্লাহ এতে করে দুর্গের ওয়াল কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং ভেঙে গেল তখন ভাঙ্গা জায়গা দিয়ে মুসলমানরা একটা ঢোকা শুরু করে দিলেন শেষ পর্যন্ত তারা আর টিকতে পারল না তারা পরবর্তী দুর্গের দিকে চলে গেল এরপরে পরবর্তী দুর্গের ওনারা গিয়ে আক্রমণ করলেন সেই দুর্গের নাম হচ্ছে সুনুল কোথাইবার তখন আর চলে গেলেন তিনটা দুর্গ ছিল পরবর্তী জায়গায় ঠিক আছেন প্রায় চোদ্দ তিনটা দুর্গকে ঘেরাও রাখলেন তারা বের না এর ভিতরে ছিল দুর্গের ভিতরে ছিল তাদের খাবার দাবার নিয়ে কিন্তু তিনি মিন জানিক কামানের গোলা বর্ষন করা অব্যাহত রাখলেন যখন তারা দেখল যে না আমরা কোন উপায় অবশ্যই আমরা তার চেয়ে পরাজয় সন্ধি করি এইবারে তাদের সন্ধির প্রস্তাব তারা দিল এখন সন্ধি হচ্ছে যে কি করা হবে তখন ইমাম বোখারি রহমতুল্লা আলী বলেন তারা কতগুলো শর্ত করেছিল যে শর্তগুলো অনেক আলাপ আলোচনা হওয়ার পরে শর্তগুলাকে এগ্রি করা হয়েছে আমরা এই শর্তগুলোকে আগামী সপ্তাহে শুনব ইনশাআল্লাহ